আবু হুরাইরা রাজিয়াল্লাহ ত আলাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালামকে বলতে শুনেছেন যে আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ কিন্তু কিয়ামতের দিন আমাদের মর্যাদার ব্যাপারে সবার পূর্বে ব্যতিক্রম এই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে অতপর তাদের দিন যেদিন তাদের জন্য ইবাদত ফার্জ করা হয়েছিল তারা এ বিষয়ে মতভেদ করেছে কিন্তু সেই বিষয়ে আল্লাহ আমাদের হিদায়ত করেছেন কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাতবর্তী ইয়াহুদীদের সম্মানীয় দিন হচ্ছে আগামীকাল শনিবার এবং নাসারাদের আগামী পরশু রোববার